जय कर तर हृदय मन के जय करी मानवतार समाधान সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা থেকে নিয়মিতভাবে। ভাবে ধারাবাহিকতার সাথে আলোচনা শুনে আসছি আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হল বাবু আদাব ইসালাম সালামের আদব বা সালামের নিয়ম পদ্ধতি কি এ বিষয়ে সালাম দেওয়ার যেটা আদব এবং নিয়ম সেটা হলেই যে ইউসাল্লিম রাকিব আলাল মাসি সওয়ারিতে যে বসে আছে সওয়ার হয়ে যে যাচ্ছে ওই ব্যক্তি চলা ব্যক্তিকে সালাম দিবে যে পায়ে হেঁটে যাচ্ছে তাকে সালাম দিবে কে যে সওয়ারের উপর হয়ে যাচ্ছে ওয়াল মাসি আলাল আল আর যে পায়ে হেঁটে যাচ্ছে ওই ব্যক্তি সালাম দিবে বসে থাকা ব্যক্তিকে ওয়াল আল আলাল কথির এবং কম সংখ্যক সালাম দিবে বেশি সংখ্যক মানুষদের ও সহির আলাল কাবির অফি রেবায়ত বুখারি বুখারীর আরেকটি রায়তা আছে ও সহির আলাল কাবির ছোট বড়কে তাহলে সালামের যেটা নিয়ম শুনলাম সেটা হলেই তবে পরেও আমাদের জানতে হবে যে আল্লাহ নবীলাম উনি বাচ্চাদের পাশে দিয়ে হেঁটে গেলেও সালাম করতেন ওয়ান أولا الناس بالله من بدأهم بالسلام رواه بداود بإسلام جايد وهذا حديث تعوى رسلو ابو اماما سدى بن عجلان الباحلي رضي الله تعالى رسول الله تعالى رسول الله تعالى ما نشر مده اتوم وي بكتی جس سلام پرتوم ادبه و رواه ترمزي عن ابي امامة رضي الله عنهما قيل يا رسول الله الرجلان يلتقيان ايهما يبدأوا بالسلام قال أولا بالله تعالى ইমাম তিরমিজি একটি রেওয়াজ বর্ণনা করেছেন তিনি বলেন আবু উমামা উনি জিজ্ঞাসা করছেন কি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে আর ব্যক্তি পরস্পর একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে সালাম। তাদের মধ্যে প্রথম সালাম কে দিবে দুইজন ব্যক্তি সাক্ষাৎ হয়েছে তো আগে সালাম কে দিবে কাল তিনি বলছেন আউলা হুমা যে আল্লাহর বেশি নিকট ব্যক্তি বান্দা হবে যে আল্লাহর বেশি প্রিয় বান্দা হবে সে আগে সালাম করবে তার অর্থ হলেই যে সালাম আগে প্রদান করা উত্তম কাজ এবং মনে করতে হবে যে আমি যদি আগে সালাম করি আল্লাহ আমাকে বেশি ভালোবাসবেন এর পরে যেটা পরিচ্ছে সেটা হলে বাবু ইসতেহাব ইয়াদিসালাম আলামান তাকু আলা করবিন কোনো ব্যক্তির যদি ঘন ঘন সাক্ষাৎ হয় তারপরেও একে অপরকে সালাম দেওয়া শূন্য ঘন যদি সাক্ষাৎ হয় তারপরে একে অপরকে সালাম দিতে হবে এ বিষয়ে তিনি বলেন যে ওই হাদিস যে হাদিসটাকে মুসিউ সলাতা নামাজ ভুল করে পড়ছিল একজন ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ নবী ইসাল্সাল্লাম তার নামাজকে শিখিয়ে দিয়েছেন সংশোধন করে দিয়েছেন সেই লম্বা হাদিসের একটি অংশ সেটা হলেই আল্লাহ জা আ একজন ব্যক্তি আসলো এবং এসে সালাহ দায় করল নামাজ সুম্মা পড়ল সোম্মা জা আইলাল্লা ইসলাম এরপরে আল্লাহ নবী সাল্লাম নিকটে আসলো ফাসাল্লামা আলাইহি ওনারবুর সালাম পেশ করলো ফরাদা আলাইহিসি সালাম আল্লাহ নবী সালামের উত্তর দিলেন ফকাল ইরজি ফাসাল্লি ফাইনা কালাম দুসাল্লি বললেন ফিরে যাও তুমি আবার সলাচাই করো তুমি সলাচাঁদাই করো নাই তো কিন্তু নামাজ পড়ে আসলো বলছে না তুমি নামাজ পড়নি আবার যা পরে আস ফা ফাসাল্লাহ আবার ফিরে গেল আবার সলাচাঁদাই করল সোম্মা যা ফাসাল্লা মা আল্লাহ নবী আবার আসলো আবার আল্লাহ নবীকে সালাম করলো এবং আল্লাহ নবী সালামের উত্তর দিলেন হাত্তা ফা আল্লাহ মর তিনবার এরকম করলেন তো একজন ব্যক্তি পাশেই বসে আছে একটু দূরে যায় নামাজ পড়লো আবার এসে সালাম করল সালাম উত্তর দিয়ে বলছেন তুমার নামাজ হয়নি তুই আবার পড়ো তো আবার সালাদ পরে আবার এসে সালাম করল। আবার উনি উত্তর দিলেন বলেন ঠিক আছে তুমি সালাদ পড় তোমার সালাদ হয় তিনবার ফেলে দিলেন তারা সালাম এসে কবার করলেন তিনও বারই করলেন তো এখান থেকে ওলামা ইসলাম দলিল নিচ্ছে যদি জনের মাঝে একটু ডিস্ট্যান্স হয়ে যায় একটু দূরত্ব চলে আসে এরপরে যখন আবার সাক্ষাৎ হবে তো পরস্পর সালাম কর দরকার হাদিস লম্বা হাদিস এরপর আল্লাহ নবী বলছেন যে তুমি নামাজ পড়ছ বটে কিন্তু ওই নামাজের ভিতরে আল্লাহ নবীর নমুনা নেই নামাজ ওইভাবে পড়ো ভাবে তুমি আমাকে পড়তে দেখো এরপর আল্লাহ তো এই হাদিস থেকে এতটুকু এতটুকু জানতে পারি যে একটু দূর হয়ে গেলেও আবার যখন সাক্ষাৎ হবে তখন পরস্পর সালাম করতে হবে সোম্মালাকি আহু ফালু ইসাল্লিম আলাইহি রুদ আবু রাজু তখন তিনি এটাও বলেন রস উল্লাহ সাদান বলেছেন তোমাদের মধ্য থেকে কোনো ভাইয়ের সঙ্গে যখন তোমার সাক্ষাৎ হবে তাহলে সে যেন তাকে সালাম দে। ফন হালাদ বাইন সাজারুন এরপরে দুই জনের মাঝে যদি কোনো গাছ এসে যদি ব্যবধান সৃষ্টি করে অর্থাৎ একজন গাছের এই পাশে দে যাচ্ছে আর একজন গাছের এই পাশে দে যাচ্ছে তো গাছের পর আবার সাক্ষাৎ হচ্ছে তাহলে সে যেন আবার সালাম দেয় এবং আউজিদার অথবা কোনো দেওয়াল এটা যদি পাটিশান হিসেবে চলে আসে আও হাজার অথবা বড় কোনো পাথর মাঝখানে পড়ে যায় সুম্মা লাকিয়াহ এরপর যখন অতিক্রম করে আবার যখন সাক্ষাৎ হবে ফলে ইশাল্লিম আলাইহি সেদিন একে অপরকে সালাম দেয় তাহলে এই হাদিস তারা বোঝা যাচ্ছে যে একই সঙ্গে চলা অবস্থাতেও দুইজনা মাঝে যদি একটু ব্যবধান সৃষ্টি হয় সেটা গাছের দ্বারা হোক পাথরের দ্বারা হোক দেওয়াল দ্বারা হোক অন্য কোন জিনিস দ্বারা হোক সেটা পার হয়ে আগে যখন যে আবার সাক্ষাৎ করবো তখন পরস্পর সালাম করা দরকার বাবু সালাম ইস্তহবাবাই তাহ যখন কোনো ব্যক্তি নিজের বাড়িতে প্রবেশ করবে তখন তাকে সালাম দিয়ে বাড়িতে ঢোকা উচিত মোস্তাহাব এই বিষয়ে সুরায় নুরের একষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন ফাইজা দাখাল বয়ুতান। তোমরা যখন তোমাদের বাড়িতে প্রবেশ করবে ফসাল নিমো আলা ফসিক তখন তোমরা নিজেরা নিজেকে সালাম করো تحية من عند الله ومن ثم يقولون مباركة طيبة ومن ثم يقولون وعن أنسي ندي الله عنه قال قال لرسول الله صلى الله عليه وسلم يا بني إذا دخلت على أهلك فسلم يكون باركة عليك وعلى أهل بيتك راهو ترميذي وقال حديث حسن صحيح أنا سدي الله عنه تنبولين رسول الله صلى الله عليه وسلم قالوا يا بني হে আমার ছেলে ইজা দখলতা আল্লাহ আহলিক যখন তুমি তোমার পরিবারের নিকটে প্রবেশ করবে ফাসাল্লিম তখন তুমি যে সালাম করবা নিজের পরিবারকেও সালাম করবা এই সালাম তোমার জন্য বরকতের কারণ হবে সবহান আল্লাহ ও আল্লাহ আহলি বাইতিক এবং তোমার পরিবারের উপরকেও তুমি সালাম করবা রাহু তিরমিজি ওক আলা হাদিস উল হাসানুল সাহে ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটিকে হাসান এবং সহি বলেছেন তো এই হাদিস দ্বারা যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলেই যে নিজের বাড়িতে নিজে সালাম করতে হবে পরিবার অবস্থান করলে পরিবার দেখে সালাম করতে হবে যদি কেহ নাও থাকে তারপরেও নিজে নিজের উপর সালাম করে বাড়িতে ঢুকতে হবে বাবু সালাম আলা সব বাচ্চাদের উপর সালাম প্রদান করা ছিলেন্লাম তিনি বাচ্চাদের প্রতি সালাম পেশ করলেনা এবং বললেন কানা রসুরামুহু আল্লাহাম এমন ভাবেই করতেন অর্থাৎ আনা সাজিয়াল উনি কোনো নিকট দিয়ে যখন হেঁটে যাতেন তখন সালাম করতেন এবং তিনি বলতেন যে আল্লাহ নবী সালাম তিনিও এভাবে সালাম করতেন বাচ্চাদের উপর যে সালাম করতেন বাবু সালামের সালাম আলা আলাউজাতিহি ও আল মারাতিমিন মাহারিমিহি ও আলা আজনবীয় ও আজনবাদ স্বামী স্ত্রীকে সালাম করা ওল মারাতু এবং মহিলাদের উপর সালাম করা এই বিষয়ে আমরা এই অধ্যায় জানতে পারবো ইনশাল্লাহ তালা وعن سحال بن سعاد رضي الله عنه قال كانت فينا امرأة سحال بن سعاد رضي الله عنه تنبولين كانت فينا امرأة اما در ماجه اكجون محيلة چلو وفي روايات ان الاراكت روايات كانت لنا عجوزن اما در ماجه اكجون برد محيلة چلو تا خد من اصول سلق برد محيلة بيت کپیر شکر دیتنی حارت دلتن বিট কপির শিকড় দিয়ে উনি রান্না করতেন হাড়িতে রাখতেন্লিম আলাইহা আমরা ওই মহিলার প্রতি সালাম পেশ করতাম ফতুক ইলাইনা এবং তিনি আমাদের জন্য ওই খাওয়া পেশ করতেন রাহুল বুখারি ইমামি হাদিস বর্ণনা করেছেন তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কোন পুরুষ কোন যাদের সঙ্গে বিবাহ তাদেরকে সালাম করতে পারবে সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ কালাম ওর আন বুঝতে চান এ বিষয়গুলো আলোচিত হয়েছে রলু মুলকোর আন শিরোনামে রলু মুলকোর আন শিরিজ भलो भाव बुझ्वार की ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন উন্মুল কুরান ও ইসলামী প্রতি জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে चार सकाल साढ़े सतटदेश असंतुष्ट পাপ কে পাপ বলে জানবো মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত মা পাপ আমি এটা শান্ত আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের উপস্থাপনায় আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় পাপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা আমরা বিরতির পূর্বে যে আলোচনা সেটা হলে ব্যক্তি তার স্ত্রীকে এবং অপরিচিত নারীকেও গায়ের মোহরিম নারী কেউ মহিলাকেও সালাম করা সম্ভব এই বিষয়ে আমরা একটা হাদিস শুনেছি সাহবিন শাহাদের তিনি বলেন যে আমাদের মাঝে একজন বৃদ্ধা মহিলা ছিল সে রান্নাবাড়ি করত জুমান নামাজ পর আমরা তাকে যে সালাম করতাম এবং তিনি আমাদেরকে তার রান্নার কিছু খাওয়াও দিতেন। وان امه بنت ابي طالب رضي الله عنها قالت اتيت النبي صلى الله عليه وسلم يوم الفتح وهو يغتسل وفاطمه تستره بثوب فسلمت وذكرت الحديث رواه مسلم ام هاني بنت ابي طالب رضي الله عنها তিনি বলেন اتيت النبي يوم الفتح আমি নবী করিম সাহাের নিকটে আসলাম ইয়ৌম আল মক্কা বিজয়ের দিনে অহু আয়াগতা ছিল এবং তিনি গোসল করতেছিলেন অ ফাতেমা তু তাস্তুরুহু এবং ফাতেমা কাপড় দ্বারা ওনাকে আড়াল করে রেখেছিলেন আল্লা নবী গোসল করতেছিলেন আর ফাতেমা ওনাকে তাপর দ্বারা আড়াল করে রাখছিলেন ফসাল্লাম তু হানি বলছেন আমি ওনাকে সালাম করলাম কিংবা মুসলিমের রায় তো এই হাদিস থেকে যেটা প্রমাণিত হয় সেটা হলেই মহিলাও পুরুষকে সালাম করতে পারবে যদি না থাকে যদি না থাকে কোন মহিলাও অন্য কাউকে সালাম করতে পারবে আসমাবিন তিয়াজীত রাজিয়ালা বলেন যে নবী আমাদের পার্শ্ব দিয়ে অতিক্রম করলেন তিনি আমাদের প্রতি সালাম পেশ করলেন বাবু কাফের যদি সেই কাফের আর তারা যদি সালাম করে তাহলে তার উত্তর কিভাবে দিব এই বিষয়ে আমরা জানো ইনশাল্লাহ এ বিষয়ে আবুিয়ালু তিনি বললেন রসৌরম বলেছেন তোমরা এবং খ্রিস্টান দেখে আগেই তোমরা সালাম দিও না কারণ সালাম এটা একটা সম্মান তাদেরকে সম্মান জানাতে নিশ্চিত করেছে সম্মান তাদেরকে এইভাবে জানানো যাবে না আর সালাম একটি দোয়া তো তাদের দোয়া করা যাবে না তারা আলাইকুম আনা সাজিয়াম বলেছেন তোমাকে যদি বলে তাহলে তুমি বলবা বলা যাবে না সালাম মানে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক তো শান্তির দোয়া করা যাবে না তো বিষয়ে ইমান নাই তার কি বলতে ও আলাইকুম তোর উপরেও হোক এখন তুমি যে কি দোয়া করলে আল্লাহ জানে তুমি যা বলেছো সেটা তোমার উপর যে পচিত হোক আল্লা নবী একসঙ্গে বসেছিলেন তো একজন ইহুদী এসে বলেন আসাম আলিক মানে সালামের লামটাকে হজব করে দিয়েছে বিলুপ্ত করে দিয়েছে ও আসাম আলিক আর সামের অর্থ হলে তোমার উপর মৃত্যু হোক আল্লাহ নবী বললেন ও আলেক তোর উপর তাই হোক তো আয়সারে যে আল্লাহ তালান রাগ হয়ে গেল আরে কত বড় বেয়াদক আল্লাহ নবীন আয়সা নরম হয়ে যাও এই জন্য তাদের প্রতি বিশ্বাস নেই তারা সালাম আলাইকুম না বলে শব্দকে উলট পলট করে তারা অন্য কিছু বলতে পারে বিধায় তুমি বলো ওয়ালাইকুম তুমি যা বলছো সেটা তোমার ওপু ফিরে যাক দোয়া করা যাবে না তিনি বলেন নবী করিম সাল্লা সাল্লাম তিনি কোনো বৈঠক দিয়ে অতিক্রম করছিলেন যেই বৈঠকে মুসলমান ছিল মুসরিক ছিল বুধ পুজারী ছিল ইহুদি ছিল বিভিন্ন কোয়ালিটির মানুষ ছিল তো তিনি যখন ওই বৈঠকের পাশে হেঁটে যাচ্ছিলেন ফাসাল্লামা আলহিমুল নবী ইসলাম তো আল্লাহ নবী তাদের প্রতি সালাম পেশ করল বাবু ইস্তহাব সালাম ইদা কম আল মজলিস ও ফারাক সাহু আবিসু এই অধ্যায় এবং এই পরিচ্ছদটি হল যে সালাম প্রদান করা মোস্তাহাব যখন কোন ব্যক্তি মাজলিস থেকে উঠে যাবে থেকে আসার সময় সালাম দিতে হয় বৈঠক থেকে চলে যাওয়ার সময়ও সালাম দেওয়া মোস্তাহাব এ বিষয়ে যে হাদিসটি আছে সেটি হলই ওয়ান আবি হুরারু কল কল রসুরাহী সাল্লাম তাহা আহাদুকুম ইদাল মজলিসাল্লিম আবু হুরাই তিনি বললেন রসুরুল্লাহাম বলেছেন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যখন মাজলিসে উপস্থিত হবে সে যেন সেই মাজলিসকে যেন সালাম করে সে বৈঠকের সকল মানুষের যেন কী করে সালাম করে ফাইদা আরিম আর সে যখন ওখান থেকে উঠতে চাইবে তখনও যেন কী করে সালাম করে ওঠে আগের সালাম পরের সালামের চাইতে বেশি উত্তম নয় অর্থাৎ আগের সালাম যেরকম সালাম দেওয়া উত্তম পরবর্তীতে সালাম দিয়ে উঠে যাওয়া এটা উত্তম বাবুল ইস্তান ও আদা বিহি অনুমতি চাওয়া এবং তার নিয়ম কি এতক্ষণ সালামের বিষয় চলল এখন হলো অনুমতি চাওয়া অনুমতি এবং তার বিষয় এ বিষয়ে আল্লাহ বলেন হে ইমান প্রবেশ করবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি অনুমতি না নেবে অতসাল্লিম আল্লাহ আহ এবং সেই বাড়ির অধিবাসীদেরকে তুমি সালাম না করবে তাহলে এখানে অনুমতি নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ওকয়াল তা আলাহ আল্লাহ তারা আরো বলেছেন সুরে নূরের উনষাট নম্বর আয়াত وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم যখন তোমাদের কোনো সন্তান বালেগ হয়ে যাবে নিজের সন্তানও যখন বালেগ হয়ে যাবে তখন যখন তারা তোমাদের কাছে আসবে মহিলাদের কাছে আসবে মাবুনদের আসবে তখনও যেন তারা অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করে অনুমতি নিয়ে ঘরে জানো প্রবেশ করে এই বিষয়ে عن ابي موسى الله قال قال رسول الله صلى الله عليه وسلم الاستئذان ثلاث فان اذن لك والا فرج متفق عليه ابو موسى اشعري رضي الله تبارك তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অনুমতি নিতে হবে তিনবার কয়বার তিনবার فان اذن لك যদি অনুমতি দেওয়া হয় والا فرج অনুমতি দেওয়া হলে ভালো অন্যথায় তুমি ফিরে যাও جي أكبر بلنا السلام عليكم جواب أشلونا السلام عليكم جواب أشلونا السلام عليكم تين باردكم جواب أشلونا تقول كن أبوكم تفيريدا وعن سهل بن سعاد ندي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما جعل الاستئذان من أجل البصر متفق عليه. وعن ربعي بن الحراش قال حدثنا رجل من بني عامر أنه استأذن على النبي صلى الله عليه وسلم وهو في بيتٍ বিন হেরাস রাজি আল্লাহ তিনি বলেন যে হাদী আমের একজন ব্যক্তি আমাকে হাদিস বর্ণনা করল আহ ইস্তাহিমের বাড়িতে যাওয়ার জন্য অনুমতি চাইছিলেন ফকল তখন তিনি বলছিলেন আ আলিজ আমি কি প্রবেশ করতে পারি ফকাল আ রসুলামলি খাদিমহি তখন আল্লাহ নবী তার খাদেমকে বলল যে ও খরজ ইহাদ এই ব্যক্তির কাছে যাও যাওান তাকে তুমি অনুমতি শিখিয়ে দিয়ে আসো যে কিভাবে অনুমতি নিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে এবং তাকে বলো শিখিয়ে দিয়ে আসো আগে বলো আসসালাম আলাইকুম তারপরে বলো আদহুল আমি কি প্রবেশ করব। আর আহুল ওই ব্যক্তি এই কথাটি শুনলো ফকল এবং বলল বললো আসসালাম আদখুল। আপনার প্রতি সালাম হোক আমি কি প্রবেশ করতে পারি ফ আদিন আলাহী ইউসাল্লাম ফা দল আল্লাহ নব্বী তাকে অনুমতি দিলেন এবং সে প্রবেশ করল তাহলে অনুমতি চাইতে হবে এবং কিভাবে চাবো এটাও হাদিস থেকে জানলাম যে অনুমতি দুই ধরনের গেটে যদি বাহিরে থাকি সালাম প্রদান করতে হবে সালামে যদি উত্তর দেয় তারপরে বলতে হবে আদ আমি কি প্রবেশ করতে পারি সালাম না দিয়ে যে যদি মানে আদ আমি প্রবেশ করতে পারি তাহলে বিপরীত হয়ে যাবে তিনি বলেন আমি নবী করিম শাহামের নিকটে আসলাম তু আলাইহি আমি ওনার নিকট প্রবেশ করলাম ওয়ালাম এবং সালাম করলাম না ফকাল নবী আল্লাহ বললেন এরজি ফিরে যাও ফাকুল আদখুল ফিরে যাও যে বলো আলাইকুম বলার পর তারপরে বলো আদখুল আমি কি প্রবেশ করতে পারবো হাদিস্টা আবু দাউদ এবং তিরমিজি রাজ করেছেন হাদিস্টা হাসান পর্যায় সম্মানত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা অনুমতির অধ্যায় নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা শুনে আসছিলাম সালাম এবং কারো বাড়িতে যেতে গেলে আমরা কিভাবে অনুমতি নেবো এবং অনুমতির পদ্ধতি সুন্নতি পদ্ধতি কি এ বিষয়ে আমরা আলোচনা শুনে আসতেছিলাম সেটা আমরা জানলাম এ বিষয়ে আরও বেশ কিছু আলোচনা আমাদের সামনে ইনশাল্লাহ পরবর্তী দর্শে আসবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে প্রত্যেক কাজটি যেন সুন্নত মোতাবেক করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে যেন সকল ধরনের নেক আমল করার তৌফিক দান করেন اي بولي اتشكر متعلقنا اي خاني ششكورتي واخر دعوانا ال الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته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 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন পিস টিভি মানবতার সমাধান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 শাসন দেখুন শুধু কেন তাদেরকে ইসলামের খাটি প্রতিনিধি বলা যায় হোলাফায়ের আশেদিন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়